السلام عليكم ورحمة الله وبركاته وعليك السلام وعليك السلام. الحمد لله رب العالمين وصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين فيديو درشوك مندولي اپنا را دیکھشن بانگلاپس ٹی وی دن دنیا اوپوکار الجنو اخیرات تر پاتھی و شنگر وقرات جنو اما در شات تکون اما در پرگم دیکن شنون ایبون عمل کرا چشتا کرون اللہ تعالی اما در کے توفیق دین آمین دھارا بہی کالو আলোচনা বিষয়বস্তু ছিল তাবিজ ব্যবসা তাবিজ ব্যবসা যে অবৈধ তা আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলেছি কেন অবৈধ যে জিনিস ব্যবহার করা অবৈধ তা ব্যবসা করা অবৈধ এবং তার মূল্য ভক্ষণ করাও অবৈধ তাবিজ তিন প্রকারের মধ্যে দুই প্রকার বলেছিলাম যেটা হচ্ছে পাকা শিরিক হিজিবিজি নম্বর ইত্যাদি শয়তানের নাম লিখে তাবিজ লেখা অথবা মাদুলির ভিতরে কোনো জিনিস ভরে সেটাকে ব্যবহার করা এটা হচ্ছে কি সিরিক আরেকটি তাবিজ আছে যেটা অনেক হুজুরেই ব্যবহার করে থাকেন দিয়ে থাকেন সেটা হচ্ছে কোরআনী তাবিজ কোরআনের আয়াত কাগজে লিখে কিংবা আল্লাহর নাম কাগজে লিখে তারা কি করেন তাবিজ বানিয়ে ব্যবহার করে আগের লেখা কিন্তু সিরকি লিখা এমনকি নবীর নাম নিখেও যদি তাবিজে ভরা হয় সিরিক হবে না হবে না সিরিক আলীর নাম কোনো কোনো তাবিজে ওই দেখবেন তাবিজাতে রুহুল্লা চিকিৎসা এভাবে বহু তাবিজের বই আছে নিয়ামুল কোরআন বলে একটা কোরআনের অনুবাদ আছে তার আগে পিছে তাবিজ লেখা আছে এক ভাই আমার সঙ্গে তর্ক করে বলছে কোরআনে তাবিজ আছে এমন তাবিজ তো কোরআনে নেই বলছে হ্যাঁ আমি আপনাকে দেখাবো কোরআনের তাবিজ তারপর এক কোরআনের তফসিল নিয়ে এসে দেখালো যার ভূমিকাতে তাবিজ লেখা আছে কোরআনের তাবিজ বানানো আছে এক বই বলছে তাবিজ বানানোর আর আমাকে সাহায্য কর দেখছেন সাহায্য কার কাছে চাওয়া যায় একমাত্র আল্লাহ বি মুমিন মুসলিম তুমি প্রত্যেক রাখাতে বলছো এই মদত চাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে আপনি হয়তো বলবেন তাহলে আপনি কি কারো কাছে সাহায্য চান না কোন মানুষের কাছে সাহায্য চাওয়া যায় না সাহায্য চাওয়া যায় না যায়জ আমি সব রকমের সাহায্য চাওয়া যে না যায়জ আমি তা বলছি না আমি বলছি সেই সাহায্য চাওয়া সৃষ্টির কাছে না যায়জ যে সাহায্য আল্লাহ ছাড়া কেউ করতে পারে না এই ফাঁকে একটা পয়েন্টের কথা আপনাদেরকে বলে রাখি মনে রাখবেন গাইডুল্লাহর কাছে সাহায্য চাওয়া জায়েজ তিনটে শর্তে নম্বর এক যার কাছে সাহায্য চাইছেন তাকে জীবিত থাকতে হবে নম্বর দুই তাকে সামনে উপস্থিত থাকতে হবে নম্বর তিন যে সাহায্য চাইছেন সেই সাহায্য করার ক্ষমতা থাকতে হবে তিনটের মধ্যে যদি একটা শর্ত না থাকে তাহলে সেই সাহায্য তার কাছে চাওয়ার সেরিক বাঁচাও বাঁচাও বাঁচাও কাকে বলছেন আপনি কোনো বিপদে পড়েছেন আপনি বলছেন বাঁচাও কাকে বলছেন যাকে বলছেন সে কি জীবিত আছে হ্যাঁ জীবিত আছে আপনার সামনে আছে সে কি আপনার শব্দ শুনতে পাচ্ছে হ্যাঁ আছে ঠিক আছে আপনি যে জিনিস থেকে বাঁচাতে বলছেন সে কি পারবে বাঁচাতে এক মহিলাকে এক পুরুষ ধর্ষণ করতে আসছে সে বলছে বাঁচাও বাঁচাও এক ডাকাত আপনার কাছে মাল লোটার চেষ্টা করছে আপনি বলছেন বাঁচাও বাঁচাও আশেপাশের লোককে বলছেন যাইজ না যাইজ যাইজ ঠিক আছে কিন্তু আপনি কোনো জঙ্গলে কোনো মরুভূমিতে কিমা ঝড় বৃষ্টির সময় কিংবা তুফানের সময় বন্যার সময় এমন এক জায়গাতে যেখানে আপনি একাই আছেন সেখানে আপনি বলছেন বাঁচাও বাঁচাও কাকে বলছেন আপনার নিয়তে হচ্ছে বাবা কাদের জেলানি বাঁচাও কিংবা বাবা শাহজালাল বাঁচাও কিমা বাবা অমুক বাঁচাও আপনার নিয়তে আপনার সামনে কেউ নেই আপনাকে জিজ্ঞেস করা হবে যার কাছে আপনি বাঁচাও বলছেন যাকে বাঁচাতে বলছেন সাহায্য চাইছেন হেল্প হেল্প করছেন সে কি বেঁচে আছে বল না তাহলে কি হয়ে গেল আপনি বাবা বলছেন বাঁচা কি ব্যাপার কাকে না আমার গুরুকে ডাকছি। বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে তো আপনি তাকে দেখতে পাচ্ছেন সামনে আছে না সে তো বাংলাদেশে আছে এটা কি যদিও বেঁচে আছে কিন্তু সে সামনে নেই এখন আপনি বিশ্বাস করে বলবেন না হুজুর আপনার সাহায্য চাওয়া তো শিরিক বটেই আবার উল্টে আপনি বিশ্বাস করছেন যে তার সাথে আপনার কলবের টিভি লাগানো আছে ফোন লাগানো আছে তাই না এবারে আপনার সামনে জীবিত আছে উপস্থিত আছে কিন্তু যে সাহায্য আপনি চাচ্ছেন ছে সাহায্য করার ক্ষমতা নেই বাবা অনেকদিন হয়ে গেল একটা সন্তান দেন একটা সন্তান দেন তো এখন এমন মানুষের কাছে আপনি চাচ্ছেন আপনার তো স্বামী আছেন স্বামী চাচ্ছেন সন্তানটা যার কাছে চাচ্ছেন সে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে আপনি ডাক্তারের কাছে যান চিকিৎসা করেন তাই না কিন্তু আপনার ধারণা যে বাবা চাইলে আমার সন্তান হবে সন্তান দেওয়ার ক্ষমতা আছে তাহলে এই শ্রেণী চাওয়া তার কাছে কি হবে শিরিক হবে। বুঝতে পারলেন যে কাছে সাহায্য চাওয়া তিন শর্তে জীবিত থাকতে হবে উপস্থিত থাকতে হবে আর যে সাহায্য চাইছেন সেই সাহায্য করার ক্ষমতা থাকতে হবে আপনার মনে প্রশ্ন জাগবে হুজুর যদি আমি টেলিফোনের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে কার কাছে সাহায্য চাই সে তো উপস্থিত থাকে না এমনও সাহায্য আছে দূর থেকে করা যায় তাই না আমি সৌদি আরবে আছি আমার বাড়ির লোকই টেলিফোন করে বলে কিছু টাকা পাঠাও তাহলে তো একটা না উপস্থিত নেই তাই না না না না এটা স্পষ্ট। যখন সংযোগ রয়েছে তখন সামনে উপস্থিত থাকার মতোই অতএব তার কাছে এইভাবে টাকা পয়সা চাওয়া শিরিখ না আর টাকা পয়সা দেওয়ার আমার ক্ষমতা আছে অতএব সিরিখ না বুঝতে পারলেন স্পষ্ট হয়ে গেল সুতরাং বুঝতেই পারছেন যে গাই কাছে কোন রকমের সাহায্য ভিক্ষা করা কোনোভাবে যেটা শির হবে কোন আপনার বাজুতে বেঁধে রাখলেন আর আলী আপনাকে সাহায্য করবে যদি এই বিশ্বাস করেন তো মুসরেখ হতে অবশিষ্ট কিছু থাকবে এই রকম বই দেখে দেখে তাবিজ লিখছে অনেক ডাক্তার আছে বই দেখে চিকিৎসা করে তাই না হোমিওপ্যাথিক ডাক্তার দেখেছেন আপনি রোগ বললেন তখন পাতা উল্টে উল্টে উল্টে উল্টে সেই রোগ দেখে ওষুধটা দেখলো তারপর দিল আপনাকে তো ফকির চিকিৎসার চিকিৎসক অনেক আছে যারা বই দেখে চিকিৎসা করে তাবিজ লিখে তারা বোঝে না এতে কি আছে উর্দু লিখতে জানে লিখে দিল নাকশে সুলাইম আনী তাবিজের বই তাই না এগুলো হচ্ছে শিরিক কোরআনই তাবিজ লিখাও না যায়জ তাই না কেন না যায়জ যেহেতু এই কোরআনের আয়ত দিয়ে আপনি তাবিজ লিখেছেন ঠিকই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি তাবিজ লটকাবে সে মুশের সিরি করবে এখানে আল্লাহনবী সাল্লাম বলেন নাই যে কোরআন না অকরানি তাবিজ ভাবে একটা হুকুম বলেছেন সুতরাং কোরআনী তাবিজ যেহেতু আল্লাহ নবী নিজে লিখেন নি কাউকে লিখতে দেননি ব্যবহার করেননি অতএব ওই আম হুকুমে এটা প্রবিষ্ট নম্বর দুই কোরআনই আয়াত দ্বারা লিখিত তাবিজ মানুষ গলায় বাঁধবে হাতে বাঁধবে কোমরে বাঁধবে একটু আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে সন্তান প্রসব হওয়ার জন্য একটা তাবিজ আছে আপনি সন্তান প্রসবের তাবিজ যদি বই থেকে লিখেন তো আল কাতমা ফিহা ওয়া তাল্লাত এই আয়াত লিখতে হবে যে সিংহারা যখন ফুৎকার করা হবে তখন পৃথিবী তার সমস্ত খনিজ দ্রব্য কী করবে বের করে দেবে বের করে দেওয়ার একটা অর্থ রয়েছে না অথবা ওই আয়াতটা যদি আপনি গর্ভবতী জাঙ্গে বেঁধে দেখছেন তাবিজ কোরআন কোথায় বাঁধবে দেখছেন ওই না গর্ভবতী তাড়াতাড়ি খুলে ফেলবেন না নারী ভুড়িও ভুঁড়িও যাবে সুভান আল্লাহ ওই জায়গাতে বাঁধবে কোরআনের আয়াত কোরআনের আয়াত বেঁধে আপনি মিলন করবেন কোরআনের আয়াত বাঁধা থাকা অবস্থায় আপনি বাথরুমে যাবেন কোরআনের আয়াত বাঁধে থাকা অবস্থায় মেয়েদের মাসিক হবে এই সমস্ত নাপাক সময়ে কোরআনের আয়াত আপনার সাথে থাকবে এটা কেমন দেখায় কেমন মানায় কোরআনের প্রতি এটাকে আদব এটাকে সম্মান না কোরআনের না হবে কোরআনের অবমাননা হবে নাপাক জায়গায় নিয়ে যাওয়া আল্লাহর জিকির আল্লাহর কোরআন জায়জ না এই জন্যে কোরআনই তাবিজ ব্যবহার করা জায়েজ না মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়া ঝাড় ফুঁকের অনুমতি দিয়েছেন তাই না ঝাড়ফুঁক শিরিক না ঝাড় ফুঁক তাকে করা হয়েছে তিনি করেছেন করিয়েছেন ঝাড়ফুঁকের অনুমতি রয়েছে কোরআনই তাবিজ ব্যবহার করা যদি অনুমতি থাকত। নিশ্চয়ই তার কোনো না কোনো বর্ণনা বা তার কোনো না কোনো অনুমতি বর্ণিত হতো বোঝা গেল যে তাবিজ ব্যবহার করা যে কোনো তাবিজ জায়েজ না তাবিজ ব্যবহার করা শিরিক কেন কেন শিরিক সিরিক ইসাহ হামজা বলছেন দেখালতো আলা আলী ইবনে আবদুল্লাহ ইবনে হাকিম অবিহি হমরাহ আলী ইবনে আবদুল্লা ইবিন হাকিমের কাছে আমি প্রবেশ করলাম দেখলাম তার দেহে ওই যে লাল লাল কি যেন গুটি বের হয়েছে দানা বের হয়েছে তো আমি বললাম আলা তো আল্লি কো তামিমাহ এর জন্য কি তাবিজ বানবেন না এই তাবিজ নিলে ভালো হয়ে যাবে যেমন আমাদের বললাম না ওই যে বাচ্চাদের বের হয় তখন কি দেয় তাবিজ দেয় হাম বলে একটা জিনিস না হাম বাচ্চাদের হাম হয় তখন কি করে না আলিক তাবিজের কথা শুনে কি বললেন নাউজিল্লা আলিক তার মানে কি এটা হালাল না হার হ্যাঁ রসুল্লাহ সাহাবি উনি বলছেন তার মানে রোগ ভাল না হবে না কারণ যদি হতো তাহলে বলতেন যে আল্লাহ তালা তা দেবেন তাই না রোগ মুক্তি দে তাকে আমি রোগগ্রস্ত হলে আল্লাহর পক্ষ থেকে আসে শেফা আল্লাহ আমাকে রোগ মুক্ত করেন এক সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি আলোচনা পূর্ণ করব আপনারা সাথে থাকুন কাছে থাকুন ইনশাআল্লাহ ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণ কুসংস্কার গুলো এইভাবে চলে আসে আসলে সরিয়া সম্মত না তিনি বলেন হম্মদ ইব্রাহিম আক্রমুজামান বিন আব্দ সালাম শেখ শাহিদুল্লাহ খান মদনী হারুন হুসেনের উপস্থাপনায় সাক্ষী দেখে আমাদের বীর অনল অনুষ্ঠান প্রিয় দর্শক মন্ডলী আমরা যে কথা আলোচনা করছিলাম আপনাদের সামনে যে কোরআন তাবিজ ব্যবহার করা জায়জ নয়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 তাবিজ ব্যবহার করা শিরিক কেন। কেন কেন শিরিক এসাহ হামজা বলছেন দখাল তো আলা আলি ইবনে আবদুল্লাহ ইবনে হাকিম অবিহি হমরাহ আলী ইবনে আবদুল্লাহ ইবিন হাকিমের কাছে আমি প্রবেশ করলাম দেখলাম তার দেহে ওই যে লাল লাল কি যেন গুটি বের হয়েছে দানা বের হয়েছে তো আমি বললাম আলা তো আল্লি কো তামিমা এর জন্য কি তাবিজ বাঁধবেন না এই জন্য শুনে কি বললেন নাউজিল্লা মানে কি এটা হালাল না হারাম হ্যাঁ রসুল্লাহ সাহাবি তার মানে রোগ ভালো হবে না হবে না কারণ যদি হতো তাহলে বলতেন যে আল্লাহ তালা তা শেফা দেবেন তাই না রোগ মুক্তি দে তাকে আমি রোগগ্রস্ত হলে আল্লাহর পক্ষ থেকে আসে শেফা আল্লাহই আমাকে রোগ মুক্ত করেন সুতরাং তাবিজ বানবো হতেই পারে না রাসুল উল্লাহাম এই কথা বলেছেন আবুদাবুত্তির মিজের হাতে জুহানি তিনি বলছেন রাসুল যে কাছে একটা দল এলো একটা জামাত এলো তার মধ্যে জন লোক ছিল তোফা বা আতিস আহ বায়াতের জন্য লোকগুলো এসেছিল আর এই বায়াত হচ্ছে রাষ্ট্র নেতার হাতে বায়াত বায়াত মানে কার হাতে বায়াত রাষ্ট্র নেতার হাতে বায়াত রসুল্লাহ রাষ্ট্র নেতা দশ জনের মধ্যে নজনের হাতে বায়াত করলেন ওয়া আমা আন ওয়া আর এক লোকের সাথে তাবিজ বাঁধা আছে ওর হাতে তাবিজ বাঁধা আছে ঢুকিয়ে তাবিজটাকে ছিঁড়ে ফেললেন মুসনাদে আহমদ এবং হাকিমের হাদিস বোঝা গেল যে ব্যক্তি তাবিজ লটকাবে শিরিক করবে সে মুশরিক হয়ে যাবে সুতরাং তাবিজ ব্যবহার করা হলো শিরিক বাকি থাকলো সুতো বাঁধা তাতে না কেবল কার থাকে কার বলে না যে মোটা সুতোকে কার বলা হয় স্ত্রী তিনি বলছেন কানুজু ওই যে লাল রঙে দাঁড়া বেরোলে কি একটা রোগ ছিল সে যুগে তো বাত বিসর্প রোগ সম্ভবত ওই শেষ বটে উনি বলছেন যে এক বুড়ি ছিল সে বুড়ি ওই রোগে ঝাড়ফুঁক করত সে আমার কাছে এসেছিল আর আমাদের একটা উঁচু খাট ছিল আব্দুল্লাহ আবদুল্লাহ রাজা ঘর ঢুকলে তিনি গলা সারা দিতেন দেখছেন নিয়ম হচ্ছে ঘর ঢুকলে আপনি গলা সারা দেন এখানে স্ত্রী বর্ণনা করছেন হাদিস কিন্তু এই কথাটাও বলছেন যে আমার স্বামী ঘর ঢুকলে গলা সারা দিতেন আপনার স্ত্রী আছে আপনার মা আছে বোন আছে যেই থাক এটা এক প্রকার অনুমতি নেওয়া তাই না আপনি তো চান না যে এমন অবস্থায় দেখবেন তাদেরকে যে অবস্থায় দেখা ঠিক না তো গলা সারা দিতেন ফালাম্মা সামি আত্মাওতা এহতাজ হুক জেমনি ওই মহিলা বুড়ি আব্দুল্লাহ বিন মাসুদের গলা সারা শুনল লুকিয়ে গেল পর্দা করে নিল ফাজ ইলা জাহানবি স্বামী এলেন এবং আমার পাশে বসলেন ফামাসী আমার গায়ে হাত দিলেন স্বামী স্ত্রী আমার গায়ে হাত দিলেন ফা ওয়াজেদা মাসা খায়তিন তিনি দেখলেন যে আমার ঘরে একটা সুতো বাঁধা আছে ফা কালামা হাজা কি ব্যাপার সুতোটা কিসের কি কিসের সুতো এটা ফা কুলতু রুকে মিনাল এই সুতোটা পরে এই হোমরা রোগের জন্য এই সুতো পরে দেওয়া হয়েছে আমাকে ঠিক আব্দুল্লাহ বিনুদ রাজি আল্লাহ সুতোটা টেনে ছিঁড়ে ফেললেন্লাহি আগনি আগে আমরা শিরকে ছিলাম জাহিলিয়াতে ছিলাম এখন তো আমরা তৌহিদবাদী হয়েছি আল্লাহর নবীর হাতে আমরা বায়াত করে তৌহিদবাদী হয়েছি তখন আমাদের মাঝে আবার শিরিক থাকবে কেন তারা এতে বিশ্বাস করবে কেন তারা এতে বিশ্বাস করবে কেন যদিও টিভিতে এলান আসছে প্রচার আসছে এই তাবিজ ব্যবহার করুন নেই হবে টিভিতে আজীব কারণ ব্যবসায় বেশাতেই ব্যবসা বড় বড় ব্যবসা চলছে এই লকেট ব্যবহার করুন এই লকেট ব্যবহার করলে চাকরি না পেলে অন্য শরীফের দরজা তার প্রচার চলছে ব্যবসা চলছে তারপর আরো কোনো কারো কিসের ছবি কিসের ছবি কারো পাদুকা কারো কি কারো পাগড়ি কারো কত রকমের ব্যবসা চলছে তৌহিদবাদী যে হবে সে এতে বিশ্বাস করবে না আর তৌহিদবাদী হওয়া ছাড়া মুসলমান হয়ে কোন দাম নেই যার মধ্যে শিরিক আছে যে ইসলামের মধ্যে শির্কের গন্ধ আছে সেটা আবার ইসলাম কিসের ইসলাম মানেই হল আল ইসলাম শিরকে ইসলাম হলো আত্মসমর্পণ করা এবং সমস্ত কিছু মেনে নিয়ে তার আনুগত্য করা আর ও আরশরিক থেকে সম্পর্ক ছিন্নতার ঘোষণা করা যে মুসলমান হবে সে সিরকের সাথে সম্পর্কে থাকতে পারে না জড়িত থাকতে পারে না তাকে শিরিখ মুক্ত হতে হবে সিরিখ মুক্ত হলে বাঁচার উপায় আছে আর সিরিখ মুক্ত না হলে বাঁচার কোন উপায় নেই মোট কথা বুঝতেই পারলেন যে নিশ্চয়ই ঝাড় ফুঁক এবং তাবিজ বাঁধা এবং স্বামী স্ত্রীর মাঝে প্রেম সম্পর্ক গভীর করার জন্য এক প্রকার অভিচার ক্রিয়া আছে সেটা হচ্ছে সিরেক হুজুর আপনি বললেন যে ঝাড়ফুঁক যায় এখন ঝাড়ফুঁক সিরিক কেন হলো সিরকি মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক সিরিক তাই না এই জন্য মন্ত্র যদি কেউ পড়ে তা ঝাড়ফুঁক সিরিক হবে আপনার রোগীকে সাপে কামড়েছে সেই রোগীকে আপনি যদি মুশ্রিকদের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করান তো সিরিক হবে একজন মুসলিমের কাছে নিয়ে যান গ্রামের ইমামের কাছে নিয়ে যান একজন পরেজগার মানুষের কাছে নিয়ে যান গিয়ে ঝাড়ফুঁক করান তাই না দিয়ে ফুক করবে হাদিস দিয়ে ঝাড় করবে কিন্তু আপনি তা না করে যদি মুশরিকদের কাছে নিয়ে গিয়ে ঝাড় করান তো আপনি তৌহিদবাদী হলেন কি করে তৌহিদবাদী হতে হলে শির্ক থেকে সম্পর্কহীন হতে হবে বেলা আমাদেরকে তৌফিক দেন প্রিয় দর্শক মন্ডলী সময় শেষ হয়েছে আশা করি আগামী প্রোগ্রামও আমাদের সাথে থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ